থেকে আর পর্যন্ত কলকাতা মানে স্টেটের আমি দিল্লিতে যখন লাস্ট কনফারেন্সে গেছি এবং সেই হিসাবেই তখন ওখান থেকে ওখানে আমি সেটা ফাইনালি ওই বাড়িতে যেটা আমাদের উৎপলরা আমার এই বইটার মধ্যে দিতে হয়েছিল লেখা একটু জোরে পড়ো তো শোনি হ্যাঁ করছি এবং তারপরে আমি যেটুকু তুলেছি আপনার রাজেন্দ্র প্রসাদের চিঠি দিয়েছেন তা নিয়ে আজকে নেমিত সঙ্গে আলোচনা করবো ইন্ডিয়ান The 1958, mm. a, at 1958 at 6 pm, 28 একটা এজেন্ডা আছে মধ্যে রয়েছে রেজিগনেশন লেটারুদিত দলাদলি হয়েছে সেই দলাদলির একটার নাম ছিল ন্যাশনাল ফ্রন্টালা আর একটা নাম ছিল ইউডিএন ডেমোক্রেটিক ফ্রন্ট আমি তো পার্টির তখন মেম্বার না কিন্তু পার্টির নেতাদের আমার উপর খুব ছিল যে আইপিটিএটাকে বাঁচাচ্ছে লোকটা যার আমার ওই পিরিয়ডে অজয় ঘোষকে চিঠিও আমি দেখলাম যে এরা মানে আর্ট কালচার করার রাজনীতি নিয়ে ঝগড়া এত বেশি করছে যে বলা তারপরে দিল্লিতে একেবারে মানে আই ওই যে আমার এখন যে মতবাদ যে অর্থাৎ প্রতিবাদই হবে সিপিটিএ তখন ওই ডাঙ্গের মতদের কাছে খুব প্রবল যে আইপিটিএকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পক্ষে গান এই নিয়ে আমার ওই যে মার্কসিস্ট কালচারাল মুভমেন্টের থার্ড আছে আমার বক্তব্য এবং অন্য আমি এই নিয়ে খুব ডগেডলি লড়াই করি ইডিওলজিক্যাল পিসি ছিলেন ওখানে ব্যাকগ্রাউন্ডে ছিল একদম কিন্তু তার আইপিটির লোক না সে একটা ক্যাম্প বসেছিল তারপরে আলোচনা করতে গিয়ে আমি বুঝলাম যে আমি বাইরের লোক অর্থাৎ পার্টির বাইরের লোক আমার পক্ষে দুটো ট্রেন্ড করা সম্ভব আমি তার আগে থেকে ফিল করছিলাম কলকাতা থেকে যে আমাকে এখানকার যারা লোকরা পার্টির তো ওখানে ওই যখন ওই অবস্থাটা দেখলাম এবং দেখলাম যে পার্টির জন্যে যেগুলো কিচ্ছু কাজ করে না তাদেরকে পোস্ট দিচ্ছে তখন শেষ আমার অ্যাপিল হলো যে আমার এই বয়সে আমি নির্মল ঘোষা সজল চৌধুর রায়চৌধুরীর বাড়ি গিয়ে মিটিংয়ের নোটিশ লেখা থাক কারণ তারা হচ্ছে সেক্রেটারি আর আমি হচ্ছি এক্সিকিউটিভ মেম্বার এটা কমিটি মিটিং ডাকতে গেলে হয় নির্মলের বাড়ি সার্কুলার হোটে না সজলের বাড়ি চিঠি লিখে যে এসে ভাই সাইন কর এই সব লোকদের তোমরা কমিটির ওই পদে দেবে আর যে কোনো লক্ষ্যে নয় এনি এইরকম ভাষায় বলি ছবিটা উপস্থিত ছিল জানেটেড পরে আমার সঙ্গে চলে আসে শেষ জীবন পর্যন্ত তিনি আমার সঙ্গে অভিনয় তার বই আমি প্রডিউস করেছি বা আমি তিনি তিনি ওই ছিলেন ছবিটা ব্রুত উপস্থিত ছিল জানে আমি খুব একটা অ্যাপিল করি যে আমি শেষ আমার মতে না মিললেও অর্গানাইজেশন বাঁচাতে হলে এইসব লোককে নিয়ে সেগ্রেটারি করবো এটা এই কিছুই থাকবে না কিন্তু আমাকে যে কলকাতার যে আমার দ্বারা আমি চলে আসার পরে এটা আমি লিখেওছি আমার মার্ক্সিস্ট কালচার মুভমেন্ট কলেজ ব্যব মেম্বার আমার পুরনো বন্ধু একদিন দেখা হলো তখন হ্যান্ডেল করতে গেলে মিটিং রাখতে বসে আছে লোক তো সে তা আমাদের এখন শ্রমিক কৃষককে একত্র রাখতে পাচ্ছি না কালচারের চিন্তাই করছি না ঠিকই বাস আমিও একটু আস্তে বললাম যে শ্রমিক কৃষককে উইদাউট দ্যার অ্যালাইন্স যে ক্যান্ডে বু এছাড়া আমি কী বলতে পারি আমি সে মিলিমেন ফ্রেন্ডসের শেষ দিন পর্যন্ত সঙ্গে ভালোই সব করছিল কিন্তু আমি বুঝেছিলাম যে সেটা তো ছাড়লেন তারপরে আমি নিজে কিন্তু কিছু কাজ করেছি নিয়ে আমি সর্বস্ব দশ রাত্রি অভিনয় করি চোদ্দটা মেয়ে লাগে বাংলা কোন কেউ করেনি এবং এই নাটক যদি শোনেন একদিন আপনি নাট্য শোধে ডাকুন আমি শোনা হ্যাঁ হ্যাঁ সে যুগের টিকিবানা বাউন ব্রাহ্মণ সমাজকে দ্বিত মেরেছে সব বেটা না পিতার এর কাওয়ার ছেলে ধরে হ্যাঁ ওই যে চাপ দিয়ে থাকে আচ্ছা আমি বলবো যে মেয়েদের উপরে এইরম নাটক না লিখলে যে বাউনের মেয়ে লিখতে যত আনন্দ পেয়েছি তার থেকে বেসাম আর কারা ছিলেন ওই আপনার অচল আয়তন অচল আয়তনের নাম করার মধ্যে বললাম তুলসীতে আমার সঙ্গে কাজ করতেন কালী সরকার নিজে তুলসী দা তো রাখতে পারলাম না তারপরে তার জন্যে আমি ওই বিখ্যাত নাটক যেটা কানুবারের যে রোলটা আমি করেছিলাম দুঃখী মা বঙ্গ সংস্কৃতিতে সবিতা ব্রত করল যে তুলসীদার আমার সঙ্গে ছিলেন কালী সরকারও ও ছিলেন তারপর সর্বস্ব কৃষ্ণ কুমারী করলাম তারপর সুরেন্দ্র বিনোদিনী করলাম পুরোনো নাটক সব রিভাইভ আচ্ছা। সে মেয়ের ফাঁসি হলো ওখানে একটু একটু করেছি আমার চাকরির জন্য নাটকে অভিনয়ের সময় দেওয়া আমি বরং ওই আমি জেনারেলি এইসব গ্রুপে করতাম কি এডিট করে রাত্রি আটটা ঘরে রিহার্সেলে যেতাম সেটা কালিদা চালাতেন কালী সরকার আমি নাটকটা আমি এডিট করতাম না এডিট করতে কষ্ট লাগে সেটা করতাম আর কি নতুন আমাদের এটা গুলো করার ছিল যে আমি ফিল করছিলাম যে সব বিলিতি নাটকে চলে যাচ্ছে কিন্তু আমাদের দেশের সমস্যা বলে নাটক ধরছে না আমাদের নাটকের মারা গেছেন ওই দাসবুপ্ত শ্বশুর বুকে যে আপনি ধরে বলছে আমি কখনো ভাবিনি জীবনে যে কুড়ি কুড়ে সর্বস্ব অভিনয় করে তারপরে বাবুর ভাই বলেন তো সে তো আমার জীবন ধন্য করেছেন এই ভাষায় সজনী দাস টেলিফোন করলেন যে তুমি এইরকম ভালো নাটক করেছো আমাকে জানো কেন আমার তোমার বৌদ্ধি সময় দুটো কাজ খুব রটি ছিল উপায় থাকতো চোদ্দটা সাংঘাতিক চাপ গানো আছে অথচ কিন্তু লাইফ আছে লাভ আছে যন্ত্রণা আছে মেয়েদের যে অপরিসীম যে লাঞ্ছনা যন্ত্রণার মধ্যেও হাসাচ্ছে বইটা ব্যঙ্গের তো সে আর মুশকিল কলকাতার পারু ভট্টারটি বললে এইরকম ঘটনা সে মরে যাচ্ছে নাটকের লাস্ট ডায়ালগ হচ্ছে বলো হরিব লাস্ট ডায়ালগ তারপর মরে গেলে তো বল বলে সেই নাটক আমি কাঁদায় কি কিন্তু ঘটনাটা তাই আট বছরের মেয়ে থেকে বত্রিশ বছরের মেয়ে চারটি কবিতা বৃত্তর গ্রুপে ছিল অসাধারণ ডায়ালগ নেই কিন্তু শুধু চোখ মুখো আর মনে যাচ্ছে কাশি হ্যাঁ সে এত চমৎকার তাকে দেখি লোক হৈ হৈ করে আমি তো শেষ করছি ওই আশু বাবু আসে চিঠিটা দেখে দিচ্ছি আশু ভচার দি উনি আমাকে একটা খুব প্রশংসা করে চিঠি দিচ্ছি তা সে বলছি যে এবং জানানো দরকার অনেকেই পুরন ইতিহাস জানে না তো অনেক নাট্য আন্দোলনে কিন্তু সোশ্যাল এটা খুব ছিল মানে ডাইরেকশন যে সমাজ বদলাও আমি সেদিন ডিজাইড করছিলেন চৌধুরী আমরা যা পারিনি তো জাগ খেতে লাগ নাটকটা কোনো জায়গা বিজনের সঙ্গে বই ছিলাম আমি বলছি এইটা করবেন বিজনের ফার্স্ট যে নীল দর্পণ কথা ছিল যে পর্যন্ত কোনো কথা বলতে পারবো আমি এ নিয়ে সব প্রবন্ধ লিখেছি মিনাল জানে তারপরে জানে সব জেরা দুটোই যান তারপরে যখন আমি নিজে করলাম এডিটটা তখন আমি শো করে সে শো দেখল অঞ্চল পুরোটাতে দেখে বললে এবার ভালো হয়েছে কিন্তু তার আগেই শিশিবাদেরকে স্ক্রিপ্ট করছি পড়াতে উনি একটা সাজেশন দিয়ে যে এই করো দেখি খুব তারপর কাজ উনি গোড়া থেকে জানতেন বলে সব কটা নাটক উনি দেখেছি সমান সকাল হাস থেকে লাগুন ওই কৃষ্ণ কুমারীর পরে বক্তৃতাটা আমি বোধ না এত প্রশংসা আমি কোথাও পাননি না প্রশংসা তো শিশুর বাবু করেছেন কিন্তু উনি তো খুব সন্দেত লোক নবান্ন পছন্দ আমি জিজ্ঞেস করেছিলাম কি ভালো লেগেছে উনি বলেন দেখো চাষিটা তুমি ঠিক হয়েছি আর এরা সব এলো চাষি তোমার চাষিটা তোদের তুলসী বাবুর সম্পর্কে কিছু বলুন তুলসী বাবুর আমি আমার কাছে আচর্য প্রবন্ধ তুলসীদা তো প্রফেশনাল স্টেজ থেকে এসে গণনাট্যে যখন আমরা নবান্য রিহার্সাল দিচ্ছি উনি কিন্তু সেই সময় দুঃখিত আমরা যখন পড়ালেন সেটা আমাদের ভয় লাগলো আমরা তখন জনযুদ্ধের লাইন বলে পার্টি খুব বদনাম হচ্ছে সুতরাং আমার পুলিশকে হিরো করবো অথচ নাটকের বক্তব্য আমাদের খুব ভালো সেই জন্য উনি করলেন শিশুবাবু নিরতার কারণ শিশুবাবু আগে দেখেছেন নবান্ন হয়েছে তাও নিজের কোন লোক না দিয়ে ওদের দিয়ে আমি দুবার সে যুগের স্বাধীনতা কাগজে প্রশংসা ওই নাটক কিন্তু দাঙ্গার সময় হয় তখন কলকাতার লোক যাচ্ছে না শরৎ বস্তু করে লিখেছে কিন্তু যাচ্ছে না মুসলমানকে ফ করছে মুসলমানের যে এত একটা গ্রামে প্রভাতে সতেরোটা ডায়ালগ যে কি বলা বলতো না অসুযে বলতো আর ডেলিভারি কাকে বলে দিয়ে কি সে বলছে যে ওই নাটকের চলেনি কি নাটকটা ভালো করে সে পরিমাণ উনি বিন্দু ছেলেতে পয়সা পেলেন শিশির বাবু লস সেটা গপ করেছে যে ওই বৃদ্ধের বাজারের ফলে যে কিছু বাজে লোক তৈরি হয়েছে তাদের নিয়ে মাথা করে কিন্তু র্যান্ডম হারভেস্ট মাথা বিলিতি বই মাথা দ্বিতীয়ত তখন ওই যে এই পার্টি এবং আইপিটি এ বা কালচার তখনই একটা খুব গোলমাল চলছে আটচল্লিশ সালের পর তো গোলমাল চলছে সুতরাং তত্ত্বটি এল শিল্পী সত্যের পক্ষে থাকির অ্যাপ্লিয়েশনের কোনো দরকার নেই মানুষ প্রতিভা সে সত্যের পক্ষে কাছে শমুবাবু যে চরিত্রটিতে অভিনয় করে মজুরের সমস্যা আছে নাটকে সেখানে সে একটি লোক সে কলকাতায় তার বনেনি সে বংশালে গেছে যে মজুরদেরই সমস্যা শুনেছে শুনে সে তার জন্য লোড়ে প্রাণ দিতে এখানে ইন্ডিভিজুয়াল ইজ এ অনেস্ট ম্যান প্র্যান সেই কাজ করছে কিন্তু এ নাটকেই সেই চাওয়ালা দোকানের মেয়েটি যেটা এই দুটোর জন্যই ওই নাটকটা খুব ছিল খুব সুন্দর ওরা দুজন করছে একবার দিন যেমন নবান্ন শম্ভুবাবু যে পিঙ্কের পাঠ করত আমি রোজ দেখতাম না পিঙ্কের পাট নেই বাগিনী তৃপ্তি সেই পার্টটা করতে হবে সে মেয়েটি হচ্ছে তৃপ্তি এটা রেকর্ডেড হয়ে থাক আমি আপনাকে বলি তখন বিয়ে হয়নি সবুবাবু আস্তে আস্তে বলতেন তার মধ্যে কিছু ওই প্রফেশনাল স্টেজের যে সব অতিরিক্ত ডায়ালগ বলতে পার্টিতে কমপ্লেন করে বসে আচ্ছা যে আমি আমা আমরা এরকম অভিনেত্রী না এবার সোজা কমপ্লেন করবো না কিন্তু করতে নেই আমি যে কটা দিন শব্যবাবু করেছেন আমি এবার বলেও যে আমি ওই চিন্তা যে গভর্নমেন্টে জানলে আপনি চিন্তা কারণ অভিনয়ের দিক অত ভালো অভিনয় আমি কাউকে আমি সবুবাবু যখন চলে গেলেন অ্যাকচুয়ালি বিজয়ার কাউকে শেখাত বাইরে যে কত শোগুলো সব আমাকে শেখাত শেখাতে দিয়ে তুই নিছিস আমি ওই পাঠ কাউকে গিয়ে ওই করতে করাতে পারি আর কোন পাঠ যেমন দয়াল বলে একটি কৃষক চরিত্র করতে। যাকে দিয়ে করে নিচ্ছি আপনি কে করতেন না প্রধানত বিজন করত ওই ডালটা বিজন শম্ভুরা ছিল চাষির ডায়ল ওই ডায়ালগুলো অনেকদিন বসিয়া কাটিয়েছে আর এই ডায়ালগটা হচ্ছে কুলনা চৌষ না বর্ডার এলাকার ডায়ালগ আমি ভালো বলতে পারতাম ও ভালো বলতে কিন্তু টুকরো কাজগুলো গুলো যেগুলো পার্টিকুলারলি আমরা প্রবলেমে পড়েছি একটা এক্সপ্রেশন কি করে দেব পাচ্ছি সেই সাজেশনগুলো শুনছি সবসময় যে সে দিতে পারত তা দিতে পারত কিন্তু সেই মোটামুটি একটা ইন্ডিকেশন দিচ্ছে যে এইভাবে চেষ্টা করে দেখুন হবে এইভাবে চেষ্টা করলে হবে কোনো স্টেল কাজ প্লেন ডায়ালগ ট্রেনিং ভিডিও সাতল কাজের ট্রেনিংগুলো শুনবো হাতের লেখা কাটা আমার ভট্টাচার্য যাদবপুর ইউনিভার্সিটি আমি তার মানে আরো আছে আমার কাছে দুটো কপি আছে রিহার্সাল কপি সেই জন্য নবান্ন শুধুটা ফার্স্ট এখন তারপরে পুলিশের কাছে দেওয়ার পরে যখন রিহার্সাল চলছে পুলিশের যে লোক মিস্টার ব্যানার্জি এখন সে প্রায় রামকৃষ্ণ মিশনে দেখে বলে ছেড়ে দিয়েছে নাটক করে পুলিশের মনে হচ্ছে এমএল রায়ার লোক আমি তো বিপদ নেই যাই হোক পারমিশন নিয়ে এসে তো বললাম তখন দি আসলে গোপালদা টোপালদা সবাই ছেলে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে পুলিশ যে অত্যাচার গুলো করেছে যা আক্রমণের আশঙ্কায় যে স্কলে নৌকো ডুবিয়ে দেওয়া গোলাপ নষ্ট করা এসব নানা ধরনের যেটা সেগুলো যেটা খুব কিন্তু এই কথাটা আরো একজন বলেছিলেন নবান্য অভিনয়ের আগে আগে তারা শঙ্কর জর কাউলিয়ার তিনজনকে আমরা পড়িয়ে শুনে আসলে ওদের কাছে মনে আছে রংমহল থিয়েটারে নিয়ে গেল আমি আর দুজন সতুদা বললে তার শঙ্কর বললি গুলি দিয়ে আরম্ভ দুমদাম ফটফাট এরকম হাই টেনশনে নাটক তুলে পরে নাটক দাঁড়াবে ঠিক এই কথা বলছে দুমদাম রিভলভার দিয়ে করে আমার পয়েন্ট হচ্ছে সত্য দা বলছে যে লাস্ট্রি ওই যে গাঁতায় খেয়ে সমস্যাটা সমাধান করছে এইটা জঙ্গিটি খুব এইসবগুলো জানার দরকার এই যে নাটক তারপরে পুলিশ বলার ফলে হলো কি তখন ঠিক করলাম ডায়লগ ঢোকা কিছু কিছু কিছু কিছু কিছু কিছু ডায়লগ সেই সব ডায়ালগ লেখা এই ডায়ালগ ঢোকা যাতে করে কৃষকের একটা পদ্ধতি আছে যে একা সে সব শ্রমিকের পয়সা দিতে পারবে তখন এর জমিতে সারা এক গ্রামের কৃষক খাটলো আবার আর জমিতে সারা এইভাবে পরে কাজ লুকা হতে চমৎকার এত দোয়া হয়েছিল কারণ বোক বোক বোক বক করছে ওর মধ্যে আর কিন্তু সেই সিন হয় কি আমাকে আমার মনে আছে বিবেকানন্দ কে আমি টেলিফোন করেছি যে আপনাকে রিভিউ করতে হবে ফার্স্ট কোয়েশ্চেন বিবেকানন্দ বলছে যে ওই সিন একেবারে প্রতিদিন রিহার্সেল দেওয়া রকম সিন তার আগে বাংলা স্টেজ হয়নি যে এতগুলো লোক বসে বসে বক বক প্রায় মিনিটের কাছাকাছি দেওয়া হলো আধ ঘন্টা করে বসে আছে এইরকম সিন আগে বাংলা স্টেজে খুব কম এইসব এইসব পরিকল্পনা তো নাটকের ভয়ানক নাম করে সেখানে আমার কৃতিত্ব সেটা হচ্ছে একটা হাসপাতাল ওর অরিজিনাল বই আছে হাসপাতাল বেড নার্স আমি সব কেটে কুটে দিয়ে এটা আউটডোর ডিসপেন্সারি করে দিলাম ডাক্তার বলছে তোমার কিছু হয়নি হয়নি কিন্তু আমার আমার ব্যথার কথায় বলতে বলতে না একবার পাগল হয়ে যে দর্শকের জন্য ওই সিন থেকে বিদা বললে যে বিজয় হচ্ছে ওয়ালস্টার জাতের একটা আর ওখানে আছে লাগলাম তারপর ফার্স্ট নাইটের চেঞ্জ হয়েছে যেমন যখন সে এরা চাউলের আউডার অ্যারেস্টেড হচ্ছে প্রথমে ছিল প্লেন অ্যারেস্টেড কিন্তু মণিদি আমাদের অভিনয় করছিলেন তিনি গোড়াতে আপত্তি তুলেছেন যে পুলিশ ধরে গেল তারপরে শাহেদুল্লাহ বর্ধমানের মনসুর দাদা আমার সমবয়সী বন্ধু সেও বলে এটা কি হলো চেঞ্জ হয়েছে দুজন খুব রেজিস্ট করতো চুপ ছোটে যেত কিন্তু আমরা বলতাম দেখো দর্শক বলছি হ্যাঁ ওরা কি বোঝে আট কিন্তু আমার তখন করলো শান্ত ছিল এবং এক সময় হলো কি যে নাম বেশি হতে লাগলো গঙ্গা পদর সে হচ্ছে সব থেকে পদ্মা হিসেবে রোলটা করতো একদিন বিজল হঠাৎ আসলে গঙ্গার পাঠ করে করবো বলে হাজির হলো গঙ্গাতে ওর গঙ্গা ওর পাটটা পাগলামির পাট আর গঙ্গা হচ্ছে আগের যুগের রবীন্দ্রতা যারা ওই সাদা আনটা ধান করেছে ইজিলি করে দিয়েছে কবে দুইজনে আবার টোটাল ফেলিও আমাদের মিটিং করতে হলে যে খবরদার তুমি এরম উইডাউট রিহার্সেল এই পাঠ করতে পারবে কারণ গঙ্গা ওই দুটো জীবনেও দুটো রোল এই পাঠ আর ও আর একবার উঠেছে ফার্স্ট একটা আমার জন্যে তারপরে ওর জন্যে থার্ড একটা বিজনে ভুলে দেওয়া তো ব্যথার কথা বাস এই জন্য ওদের একবার মেরে বেরিয়ে পুরোনো লোকের মধ্যে মণিদীর শরীর খারাপ বলে আমি যাকে আমি অবান্য করতো বিভাষ বহু সব ছিল মানে যতীন চক্রেজি বললে আপনার অভিনয় দেখার জন্য সে তো বিজনের পাঠ করছে আমার পাঠ বিজনের পাঠ করছে বিজনের পাটের মধ্যে সুবিধা ছিল পাগলের পাঠ তো আমার পাটের বিপদ ছিল না যেটা অনেক জায়গায় লিখেছি জাতীয় আন্দোলনের একটা মানে চরিত্র দেখানো আছে আমাদের বক্তব্য ছিল যে ন্যাশনাল লিডাররা বিরক্ত হয়ে ব্রিটিশের ওপর রাগ করে মতিচ্ছন্ন হয়ে এই আন্দোলন করছে কিছু বাজে লোক তার মধ্যে ঢুকে গেছে কিন্তু জাতীয় আন্দোলন হচ্ছে বিজন হচ্ছে সেই ক্যারেক্টারটা রেপ্রেজেন্ট করছে বিগড়ি হইত বঙ্কিবাবু এই কথাটা ব্যবহার করতেন বিগড়ি হইত বিজন সেই পাটার আমি হচ্ছি পার্টি পজিশন খুব কঠিন আমাকে দুজন খুব প্রশংসা করেছেন শিশি ছাড়া আর দেবী তখনকার দিনের হিরো খুব প্রশংসা করেছিল সেই যুগে দেবী মুখার্জি সুমিত্রা দেবী সে একবার সুযোগ হবে পাঠ মানে ওই পাটে আমার পাঠের বিপদ ছিল দুজনের যে সে জাতীয় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে চাইছে আমি তাকে আটকাচ্ছি বলছি পাগলামি করুন পাগলামি করুন অনেক বিপদ যেমন মনে বলছি মেয়েদের উপর অত্যাচার হচ্ছে তোরা চুপ করে আছিস আমি জবাব দিচ্ছি যে গোটা জাতের ওপর অত্যাচার হচ্ছে সেটা তুই ভুলে মেয়েদের উপর একা হচ্ছে এরম ধরনের আমার ডালগুলো অর্থাৎ যেটা নাটকের যেটা মূল এমোশনালে সেটা বিরুদ্ধে আমার খুব কঠিন পাঠ সেই যাই হোক সে পাঠটা হয়ে গেছিলো আর আমি ওই পাট নিয়ে খুব চিন্তিত এবং এটা ঠিকই যে ওই টেকনিক্যালিটি দিক দিয়ে সম্ভব কিন্তু মূল নাটক বিজয় ছোটখাটো টুকরো টাকা কাজগুলো ফাইন করতেন যেটা যেটা যেমন ওর আরো একবার পড়া যায় আমি দেখেছি জবানবন্দি ও ও শিক্ষা একদম নিজে কোনো দিন করে সেই নাটকে আমি যে পাঠ করতাম একদিন আমি অসুস্থ সেই পাঠ করে ওই পাঠটা সিরিয় কমিক লোকে হাসতাম পাঠ দেখে আর টোটাল ফেল একদম যে ওর কাছে শিক্ষা সব পাঠ সকলের মা কিন্তু ওখানে ওর প্রথম দেখা গেলো যে ছোট ছোট কাজ আর একটা কথা কিন্তু ওর পক্ষে সেটা হচ্ছে খুব পরিশ্রমী বলছে রিহার্সেলে ছিল এক কাপ চা এক্সট্রা দিলেই সে আবার রিহার্সেলে বসেছে ওর সাকসেসের মূলটা আসলে কিন্তু এবং সেটা আমাকেও বলতো যেটা ভাবছেন পারবেন না অন্য বর্তাল দিতে দিতে যাবে এটা প্রায় সে বলতো আমি যেটা বলি যে সম্ভব কখনো বলতে পারবেন অনেকক্ষণ তো আমরা করলাম এর সঙ্গে সুদীধার একটু বইয়ের নাম গুলো আর নিশ্চয়ই আপনার কাছ থেকে কিছু জিনিস আমরা সংস্থানের জন্যে পাব আপাতত জেরক্স কপি গুলো আমরা চাইব আর একদিন একটা যদি আপনি নবান্নটা আপনার তাহলে তখন কোথায় গিয়ে আমার খুব ইচ্ছা হ্যাঁ দুটোই করে শোনা করি তারপরে একটা আমরা আলোচনা করি কত সাল আগে লেখা নিদর্শনের আগে মানে একশো বছর হয়ে গেল সত্যি মেয়েদের পক্ষে মেয়ে যেসব মেয়ের অভিনয় করছিল তার মধ্যে কিছু প্রফেশনাল মেয়ে শেষকাল দাদা করুন স্বার্থের কথাটাই বলছি কেন দেবার তো ক্ষমতা নেই কিছু নেবার আছে মানে শ্রদ্ধা আর ভালোবাসা ছাড়া তো আসবে কোথায় প্রভাকর জি প্রভাকর জি দিল্লি চলে গেল তাহলে এটা শেষ করি এখানে অনেক ধন্যবাদ